মানবতা সমাধানো হেলা সসালামুক রহমতুলবরক আলহামদুলিল্লাহ ওসলা শেফিলম্বিয়া মরসরী নবীনা মহমদ بعد অলি بالله من আমাদ ফজিলাহিনাজীম সমস্ত প্রশংসা সালাতাম রাসুর সালামের উপর সম্মানিত ভাতৃমণ্ডলী আমাদের তফসির সুরসিন থেকে সুরাসিনের আয়ত নম্বর উনসত্তর সত্তরে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কেরিম কী আর কোরআনে করিম কেন আল্লাহ পাঠিয়েছেন জীবিতদের জন্য না মৃতদের জন্য কোরআনে কেরিম থেকে কারা উপকৃত হবে এ বিষয়টি উল্লেখ করে বলছেন ওমা আল্লাম না হুসেরা ওয়ামা এম্বাগিলা আমি নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে না কবিতা শিখিয়েছি তার মধ্যে সৃষ্টিগত এই যোগ্যতা ছিল না যেমন অনেক লোকের মধ্যে সৃষ্টিগত পাকের বিশেষ দেওয়া প্রতিভা থাকে যে পড়াশোনা করুক না করু এমনিতে কবিতা বেরোয় আল্লাহ এইভাবে নবী স্বা্লাম কয়দা করেননি কাব্যরচনার যোগ্যতা তাকে আল্লাহকে দেননি কারণ এটা ভালো কাজ নয় এ পেশা ভালো পেশা নয় কবিরা সাধারণত ভালো হয় না এই জন্য নবী করিমস্লাই সম্পর্কে তাঁর সিরাতে লিখা হয়েছে এবং তাফসির কারগনও এই রকম আয়াতগুলির তাফসিরে যে রসুল্লা সাল সাল্লাম কখনো পুরো দুটো ছন্দ নিজে আবৃত্তি করে বলেননি তার কমপক্ষে একটা লাইন তো বলতে হবে কাব্যরচনার জন্য তবে অন্যের কোনো কবিতার একটা অংশ কখনও যদি জ্ঞানপূর্ণ হয়েছে ভালো অর্থ রয়েছে তাহলে কখনও কখনো নবী কারিমিস শুনিয়েছেন যেমন আল্লাহুল্ল সঈম মা খাল আল্লাহ বাতিল তেমজ সঈ হাদিস রয়েছে যে আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে তা হচ্ছে বাতিল মানে ধ্বংসশীল কিন্তু তার অপর অংশ ছিল অকুল্ল না ইমল্লা মহআাল্লা তা যাইলু আর প্রত্যেক নিয়ামত তাও ধ্বংস হয়ে যাবে এটা ঠিক নয় কারণ জান্নাতের নিয়ামত ধ্বংস হবে না সে যেন নবী সাল্লা ইসলাম এটা বলতে নিষেধ করেছে দুনিয়ার নিয়ামত ধ্বংস হবে তো নবিয়া করিমস্লাম্পর আল্লাহ বলছেন যে তাকে আমি এই কাব্যরচনার শক্তি দিই কবিতা শিখাই নিহ আর তার জন্য এই কাব্য রচনা করা পায় না। সব কাজ সবাইকে শোভা পায় না আমার প্রিয় রসুলের জন্য এই কাব্য রচনা করা আর কবিদের মতো মাঠে ঘাটে এদিক ওদিক ঘুরে বড়া পাগলের মতো এই রকম কাজ নবী করবেন না এই কোরআন যা নাজেল হচ্ছে এবং যা শোনানো হচ্ছে নবী শোনাচ্ছেন তা কবিতা নয় বরং এটা হচ্ছে উপদেশ এর প্রত্যেকটিতে তোমাদের জন্য উপদেশ আছে ইহকাল পরকাল তোমাদের সুখী হবে বা কোরআন মবিন এবং সুস্পষ্ট কোরআন এটি কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজেল হচ্ছে লেইনজের মান কানাহাইয়ান আহাইয়ান যাতে করে আল্লা পাক সতর্ক করেন বা নবী এই কোরআন দিয়ে সতর্ক করেন ওই ব্যক্তিকে বা ওই ধরনের লোককে যে জীবিত বা যারা জীবিত যাদের প্রাণ আছে তাহলে কোরআন দ্বারা কে উপকৃত হবে যারা জীবিত জীবিত লোকের জন্য আল্লাহ কোরআন নাজেল করেছেন আয়াত স্পষ্ট করে জীবিত লোক কোরআন শোনবে কোরআন শিখবে শব্দ শিখবে অর্থ শিখবে শেখার পরে জানার পরে বিশ্বাস করবে এটা আল্লাহ পাখের কালাম আল্লা পাকের বাণী সুতরাং সেই মোতাবেক জীবন গড়বে ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করবে পারিবারিক জীবনে সামাজিক ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে রাষ্ট্রনীতির ক্ষেত্রে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বিচার বিভাগে সর্বস্তরে কোরআনে করিম দিয়ে উপকৃত হবে আর এটা জীবিতরা করে বিচার বিভাগ জীবিতদের হাতে যতই বড় ব্যারিস্টার হোক না কেন মারা গেলিকার আর ব্যারিস্টার থাকবে যতই বড়ো শাসক রাজাধি রাজা হোক না কেন মারা গেলে কি আর রাজা থাকবে আরে জীবিতদের যেন কোরআন করিম নাজিল করেছেন তারা এই কোরআন করিমের আসমানি সিলেবাস ফলো করে চলবে আজকালকার মুসলিমরা অধিকাংশই কোরআন মৃতদের জন্য খাস করে নিয়েছে সারা জীবন একজন স্বচ্ছল মুসলিমের জন্য কোরআনের প্রয়োজনই হইল না কখন প্রয়োজন যখন ওর বাপ মরেছে তখন কোরআনের প্রয়োজন মা মরেছে কোরআনের প্রয়োজন চারি দেখ হাফেজ হুজুর মোল্লাদকে ডেকে নিয়ে ভালো কিছু মুরগা মুসাল্লাম খাওয়িয়ে দায়ে আয়ে এদেরকে দিয়ে বক্সা হ্যাঁ বক্সাবে এখন জান্নাত পাঠাবে জবরদস্তি কোরআন পড়িয়ে জান্নাত পাঠাবে এই জন্য কোরআন আল্লাহ নাজেল করেননি তো এটা ইসলামিক তরিকা নাই আর এই ব্যবসায়ীরা পেটের ব্যবসার জন্য বগলে কোরআন নিয়ে ছুটল সকাল সন্ধ্যা তাদের কন্ট্যাক্ট করা আছে আবার চলছে প্রতিদিন কত জায়গায় আর কত বাড়িতে যে এই কোরআন খানি করে বেড়ায় পেট ব্যবসা পয়সা না পেলে একদিনও যাবে না কোরআন আল্লাহর সন্তুষ্টির জন্য তেলাওয়াত করবেন আল্লাহর সন্তুষ্টির যেন কোরআনের অর্থ বুঝবেন আল্লাহ সন্তুষ্টির জন্য কোরআনের বাস্তবায়ন করবে তার প্রতি মান নিয়ে আসবেন নাকি ব্যবসা বানিয়ে নেবেন কোরআনকে যেমন কোরআন জীবিত মানুষের জন্য তেমনি যার অন্তরে প্রাণ আছে অর্থাৎ ভালোর চাহিদা আছে যে আমি ভালো চাই তাকে কোরআন হেদায়ত করবে এখানে হাই যান মানে এটাও বোঝানো হয়েছে যার অন্তরে জীবন আছে প্রাণ আছে এখন অন্তর মরে যায়নি একবারে কুপুরি সিরকার পাপের কামনা বাসনায় এমন ডুবে গেছে যে অন্তর মরিয়ে গেছে এমন হয়নি তাকে কোরআন হেদায়ত করবে কোরআন দিয়ে হেদায়ত করা সম্ভব হবে আর যার অন্তর একেবারে মোহর লেগে গেছে পাপ করে করে আর পাপ থেকে ইউট্রান করে আর আসতে চায় না ফিরে আসতে চায় না শুনতেই যায় না গান লাগিয়ে দেন ঠিক শুনবে বাজনা না সব কিছু সমস্ত পাপ দেখবে আর শুনবে সময় তার জন্য বেরোবে কিন্তু আল্লাহর কথা রাসুলের কথা এটু দিনের কথা পাঁচ মিনিট আপনাকে শোনাবো খুব ব্যস্ত মানুষ আমার সময় নেই কখনও হেদায়ত করবেন আল্লাহ আকরব্বুল আলমিন এরা মৃত এদের অন্তরে মৃত ওয়াহিকাল কাউল আল আল কাফেরিন আর কাফেরদের ওপর আল্লাহ পাকের আজাবের কথার বাস্তবায়ন হবে যারা অস্বীকার করবে কোরআন করিমকে তাদের ওপর আল্লাহ পাকের আজাবের বাস্তবায়ন হবে আওয়ালাম ইয়ারাও আন্না খালাক আল্লাহ আমেলা তাই দিন আন আমার আরও কুদরতের কথা তার সৃষ্টির কথা বলছেন যা মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আওয়ালাম ইয়ারাও তারা কি চিন্তা করে দেখে না যে তাদের জন্য আমি সৃষ্টি করেছি মিম্মা আমেলে তা না ওই সব বস্তু থেকে যা আমার হাত করেছে তাদের হাত করেনি তাহলে বোঝা যাচ্ছে পাকের হাত আছে এই না আমার হাত সেগুলি করেছে যে সব আমার হাত করেছে তার মধ্য থেকে আমি সৃষ্টি করেছি তাদের জন্য আন আমান গবাদি পশু ওঁট গোরু ছাগল ভেড়া দুম্বা এগুলি সৃষ্টি করেছি ফহমুল্লাহ মাল এখন আর আমি সৃষ্টি করলাম আর তারা এইগুলির মালিক হয়ে গেল তোমাদেরকে মালিক বানায়নি গরুর গোস্তু খাচ্ছেন খাসি খাচ্ছেন উঁটের গোস্তু খাচ্ছেন বা উঁটের ওপর চাপছেন গরু দ্বারা আপনি অনেক কাজ নিচ্ছেন ওজাল্ল্লা আলহম আর তাদের জন্য এগুলিকে আমি অনগত করে দিচ্ছি তাদের বসে করে দিচ্ছি গরু যদি আপনার গাড়িতে না লাগতো যদি লাঙ্গলে না লাগতো কখনো আপনি আপনার কাজ হাসিল করতে পারতেন না উঁট যদি আর পিঠে না চাপতে দিত একটা আছাড় দিয়ে ফেলে দিয়ে উঁটের বদভ্যাস হচ্ছে যদি পড়ে যান আল্লাহ না করে উঁটের পিঠ থেকে পড়ে পড়ে যান তাহলে এখানে পা রাখবে পা দিয়ে সাথে সাঁতে মেরুদণ্ড ভেঙে দেবে এই যে হাড়টা রয়েছে এই হাড়টাকে ভেঙে দেবে এই জন্য উঠের পিঠ থেকে যদি কেউ কোনো সওয়ারি পড়ে যায় তো তার রক্ষা নেই উঁটকে নবী হাসাল্লাহ বলেছেন জিন আল্লাহ ভালো জানে যে কেমন করে জিন জিন চরিত্রের না আসলে জিন থেকে আল্লাহ পাক কোনো রকম সৃষ্টি করেছে আল্লাহ ভালো জানে আল্লাহ পাক ফাম রকু বহুম তাদের মধ্যে কিছু গবাদি পশু আছে যেগুলি তাদের সওয়ারির কাজে আসে বাহন হয় অমিনহা আর তার কতক আছে যা খেয়ে থাকে তারা খায়ও বস্তু খায় ওহা মানাফিও মাসারো তাতে ছাড়াও তাদের বহু উপকারের দিক আছে অমাশারে আর তাদের পানীয় বস্তু আছে দুধ পান করে আফালায়াস করুন তারপরে তারা শুক্রিয়া আদায় করবেন আল্লাহ পাকের পাকে ওাজু মিন্দ আলহাত আল্লাহ মিন সরুন আর তার আল্লাহকে বাদ দিয়ে অনেক উপাস্য সাব্যস্ত করেছে বোঝা যাচ্ছে যে আল্লাহ ছাড়া একাধিক কোন কিছুর পূজা করা কোনো কারো এবাদত করা উপাসনা করা এটা মানুষের গড়া গড়ায় আল্লাহ প্রায় আয়গুলিতে অত্যা খাজু তারা বানিয়েছে তারা গ্রহণ করেছে তারা সাব্যস্ত করেছে ইত্তা খাজু বলেছ আল্লাহা কোনো এমন দিন নাজেল করেনি যাতে বহুত্ব বাদ ছিল না সমস্ত দিনগুলির মৌলিক শিক্ষা হচ্ছে সমস্ত দিনের মৌলিক বিষয় হচ্ছে যে তুমি জীবন যাপন কেমন করে করবে আমার নবী যা শিক্ষা দিছে সেই মোতাবেক তারিকা আল্লাহ রাতাল রসুলের মাধ্যমে আর এ একমাত্র আল্লাহর জন্য আর যাচ্ছ কোন দিকে আখেরাতের দিকে যাচ্ছ সুতরাং সেখানকার জন্য সম্বল এখান থেকে গ্রহণ করো যেমন বিদেশে যারা থাকে আমরা বিদেশে থাকি বিদেশ থেকে দেশে আসলে কি নিয়ে যেতে হবে দেশের জন্য আগে থেকে আমরা তার জন্য পরিকল্পনা বানাই বাপ মায়ের জন্য এই নিতে হবে স্ত্রী ছেলে ছেলেমেয়েদের জন্য এই নিতে হবে নিজের জন্য এই নিতে হবে বিশেষ করে যদি একবারে এক্সিট বিদায় হয়ে আসেন তাহলে পুরোপুরি প্রস্তুতি নিয়ে আসেন দুনিয়া থেকে এক্সিট করে যাচ্ছেন মতের মাধ্যমে আর কোন প্রস্তুতি নেই খালি হাতে কোনো সম্বল নেই কী করে পরিত্রাণ পাবেন আপনি খালি হাতে বিদেশ গেলে খালি হাতে ফিরে চলে আসলেন তাহলে সে কী করবেন না বাড়িঘর তৈরি করতে বললেন না কোনো ব্যবসায়ী করতে পারলেন না কোনো কিছু করতে পারলেন সর্বহারা ওইরকমই সর্বহারা হবে মুফল্লেস হবে ক্যামতের দিনে যারা খালি হাতে দুনিয়া থেকে বিদায় হল মতের সম্মুখীন হল আল্লাহ বলছেন কত্তা খাজুমিন্দ আলহা তারা আল্লাহকে বাদ দিয়ে অনেক উপাস্য সাব্যস্ত করেছে লা আল্লাহমিউন সারুন যাতে করে তাদের সাহায্য করা হয় তারা এই ভেবে যে আমাদের এই উপাস্যগুলি আমাদের সাহায্য করবে সাহায্য করো অমুক উদ্ধার করো অমক অমক আমাকে উদ্ধার করবে এই যে কথা অথবা বিশ্বাস ভ্রান্ত সিরকি কুফুরি বিশ্বাস আর কথা আর কাজ এই আশা নিয়ে করেছিল যে এসব উপাস্যরা তাদের সাহায্য করবে আল্লাহ বলছেনম তাদের কখনো সাহায্য করতে পারবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লামও সাহায্য করতে পারবেন না সাফাত কার জন্য মুশরেকের জন্য নয় বেনামাজির জন্য নয় মনে রাখবেন রাসুল্লা সাফাত হবে আপনার মৌলিক বিষয় ঠিক আছে আল্লাহ বিশ্বাস পরকালে বিশ্বাস পরকার জন্য চিন্তাশীল হইতেন কিন্তু মাঝে মাঝে শয়তান গাফিল করিয়ে দিত কোনো গোনা করিয়ে দিত যার ফলে কিছু ঘাটতি গেছে এই ক্ষেত্রে সাফাত এমন নয় যে আপনার কিছুই নেই আপনার ভিত্তি নেই ইমান ইসলামের আর আপনার জন্য সাফাত এমন নয় তাদের সাহায্যই করতে পারে না যে সাবের উপাসনা করেছো তোমাদের কোনো সাহায্য করতে পারবে না অহম লাহম জনদম মহদারুন বরং এরাই তাদের রক্ষার জন্য সেনাবাহিনী হিসাবে উপস্থিত রয়েছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে এই সব উপাস্যগুলি আসলে ওনার দেবদেবী বলেন এরা সাহায্য করতে না মানুষের বরং মানুষরা এগুলি সাহায্য করে রক্ষার জন্য সেনাবাহিনীর মতো প্রস্তুত সেনাবাহিনী এরাই তোমরাই তো সাহায্য করছো তোমাদের কোথায় সাহায্য করছে অহম লাহম জন্দুম মহদারুণ অল্প সময়ের বিরতি দিয়ে আমরা आज संप्रचार ह्रास नेशा बेसि पवार आग्रह तुम्हारे जा, जा, जा परीक्षाएं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 কে কার মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন বিন ইউসুফ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 আয়াত নম্বর ছিয়াত্তরে আল্লাহাকের সাত করছে নবী কারিম সাল্লাহ সাল্লাম কে সম্বোধন করি এবং তাকে সান্ত্বনা দিচ্ছেন ফালা ইহন হে নাবি তাদের কথাবার্তা তোমাকে যেন দুঃখিত না করে তাদের যে কথার দ্বারা কষ্ট বা তাদের সমালোচনা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র তোমার বিরুদ্ধে এতে তুমি কষ্ট নিও না মনে এল্লাম মায়ু সিরোন অমায়ু লেন নিশ্চয় আমি আল্লাহ জানি তারা যা লুকিয়ে রাখে অমায়ুলে আর যা প্রকাশ করে সব কিছুই জানি সুতরাং আমি তো তাদের দেখছি তোমার কোনো ক্ষতি করতে পারবে না আওয়ালাম ইয়ারাল ইনসান মানুষকে চিন্তা করে দেখে না আন্না খালাক না যে মানব জাতিকে আমি সৃষ্টি করেছি একটি শুক্র বৃন্দু থেকে তারপরে ধীরে ধীরে ধীরে দুর্বল হয়ে পৃথিবীতে আসলো শিশু বড়ো হইল শক্তিশালী হইলো শক্তিশালী হয়ে যখন রক্তের শরীরে গরম হয়েছে ফয়েজ আহ খাসিমিন হঠাৎ করে বড় স্পষ্ট ঝগড়াটে হয়ে পড়েছে দেখা যাচ্ছে যে ওই লোক যে আজকে থেকে ২৫ বছর আগে বীর্য ছিল তুচ্ছ ঘৃণীত মায়ের পেটে অসহায় ছিল মায়ের পেট থেকে বেরিয়ে এসেছিল একেবারে অসহায় দুর্বল হয়ে রোগা হয়ে সে আজকে নাস্তিক হয়ে গেছে সে আজকে মুশ্রেফ হয়েছে সে আজকে ইসলাম দ্রোহী হয়েছে আর ইসলামের বিরুদ্ধে তৌহিদের বিরুদ্ধে ভালো কাজের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে হাসিম সংগ্রাম চালাচ্ছে মাসালান। আর আমার সম্পর্কে তারা দৃষ্টান্ত পেশ করে আল্লাহকে মানুষের সাথে তুলনা করে মানুষের সন্তান সন্ততি হয় আল্লাহর ছেলে মেয়ে আছে আর আরশ্রেকের যেমন ফেরেস্তাদেরকে আল্লাহর মেয়ে বলতো ছাড়াও আল্লাহ সম্পর্কে যে সব মিথ্যা কথা আল্লাহর শরিক আল্লাহ সর্বত্র বিরাজমান এগুলি আল্লাহ সম্পর্কে তারা উপমাপ করে আল্লাহ ফাক রবুল্লা আলমীকে আরও সাহায্য মানবো তাহলে তো একদিক হচ্ছে একদিক মানে তো সৃষ্টির মতো হয়ে যায় হে উপমাফিস করছে না আল্লাহর সাথে কোনো তুলনা নেই করো লা সুতরাং এই যে যারা গুমরা হয়েছে যে আল্লাহকে যদি আল্লাহ আরস আছেন তার মানে একটা দিক হয়ে যায় ওপর দিকে আছেন তাহলে দিকে আছেন তার মানে নিচে নেই দানে নেয় বামে নেই কোনো কিছু ঘিরে আছে তাহলে এটা সৃষ্টির গুণ আর আল্লাহ সব ত্রুটি থেকে মুক্ত আল্লাহকে মুক্ত করতে গিয়ে পুহুরি করে ফেলেছে নিয়ত সবসময় সৎ থাকলেই হে দায়াত পাই না আবদুল্লাহ মসজিদ একথা বলেছেন কামিম মরিদ্দিন লিল খেয়ে লায়ুসি বহু অনেক লোক সৎ নিয়াত রেখেও ভালো পায় না সৎ নিয়তের সাথে কোরআন হাদিসের গাইড লাগবে নিয়তটাও ভালো লাগবে আর আপনার খেয়াল খুশি করলে হবে না আমি তো রসুলকে মহাব্বত করি এই জন্য তো রসুলের জন্য চলে এসছেন দাঁড়িয়ে গেলাম চলবে না দেখতাম কোরআন হাদিস আছে কি এরকম আম আমি রসুলকে মহাব্বত করি এই জন্য তো রসুলের জালিতে কবরে চুমা দিলাম চলবে না যুক্তি চলবে না নিয়ত সৎ থাকলেই যে ভালো কাজ হবে তা নয় আল্লাহ পাক বলছেন যে আমার সম্পর্কে তারা বিভিন্ন উপমা পেশ করে থাকে ওয়ানাসিয়া খালকাহ নিজের সৃষ্টিকে ভুলে যায় নিজের কথা ভুলে গেল যে কি ছিল আর আল্লাহ কেমন করে সৃষ্টি করলেন কাল আর বলে মাই অহিল এজামাওয়াহিয়া রমিম এই হাড় হাডিকে কে আবার প্রাণদান করবে সেগুলি সরে গলে যাওয়ার পর পচে যাবে গলে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে মাটিতে তারপর আবার এগুলি দিয়ে পাক আবার সৃষ্টি করবেন এটা কি করে হতে পারে যুক্তি কল হে নবী বলে দা ইহি হেলি আনশাহ আউয়াল মাররা সেই সত্তাই প্রাণদান করবে এ পচে সরে যাওয়া হাড় হাড় দিয়ে গোস্তকে যিনি প্রথমবার ওই ব্যক্তিকে সৃষ্টি করেছে। ওই হাড়গুলিকে সৃষ্টি করেছেন ও হাবকুল্ল খালকিন আলিম আর তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্পর্কে সম্যজ্ঞানী কোথায় মারা গেছে কোথায় মাটিতে মিশেছে কোথায় কে সব আল্লাপাক জানেন নবী কারিম সাল্লাহ সাল্লাম একটি সহিদি হয়েছে সাহি মুসলিমে যে মানুষের সব কিছু মাটিতে খেয়ে ফেলে ইল্লা আজবাদ জানাবে পেছন দিকে একবার ক্ষুদ্র একটি হাড় রয়েছে সরিষার দানা সেটা মাটিতে খাবে না তা দিয়ে মানুষকে আবার পুনরায় সৃষ্টি করা হবে আল্লাহ মিনাস আখদারে নারা। সেই সত্তায় একমাত্র সৃষ্টিকর্তা আর তোমাদেরকে জীবিত করবেন ওঠাবেন তোমাদেরকে বিচার দিবসে যেননি সবুজ গাছ থেকে আগুন বের করতে পারে। এর একটি তাফসির বলা হয়েছে যে আরবরা মরুভূমিতে যখন সফর করত। দূর দূর পর্যন্ত কোনো জনবস্তি নাই। আর আগুনের প্রয়োজন কিছু রান্না করে পাক করে খাবে আগুনের প্রয়োজন রয়েছে আগুন পাবে কোথায় আল্লাহ পাক এইরকম দুই প্রকার গাছ আফার আর মারাখ এ দুই প্রকারের গাছ ছিল এর কাঁচা ডালকে একটা গাছের ডাল আর এক গাছের ডালের সাথে ঘষা দিলে আগুন জন্মত সেই দিকে ইঙ্গিত করা হয়েছে আর কেউ বলছেন যে না আসল কাঠের কথা বলা হয়েছে গাছগুলি সবুজ ছিল আর সবুজ গাছকে আল্লাপা কিভাবে শুকিয়ে দিচ্ছেন আর শুকিয়ে দেওয়ার পরে তোমাদের জন্য এগুলো জ্বালানির ব্যবস্থা হচ্ছে এই জ্বালানি না থাকলে আগুন কি দিয়ে জ্বালাতে কয়লা যদি না থাকতো গ্যাস না আজকাল কয়লার আর গ্যাসের যুগ যদি এই কাঠ লকড়ি না থাকতো খড়কুটো না থাকতো তো কি দিয়ে জ্বালাতে তুমি আগুন শুধু আগুন এমনি জ্বলবে ফায়দান্তু কেদুন যা থেকে তোমরা আগুন জ্বালিয়ে থাকো যে আল্লাহ পাক আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন তিনি কি সক্ষম নন যে তাদের মতো মানুষকে সৃষ্টি করবেন বিশাল আকাশ জমিন আর সূর্য চন্দ্র গ্রহ বিশাল বিশাল আল্লাপাকের সৃষ্টি মানুষের তুলনায় বিশাল আল্লাহ পাকের সামনে এগুলি আল্লাপাকের ক্ষুদ্র সৃষ্টি কিন্তু মানুষের সামনে এগুলি বিশাল সৃষ্টি পাহাড় পর্বত ইত্যাদি এইগুলি আল্লাহ সৃষ্টি করেছেন আর সাড়ে তিন হাতের মানুষকে আবার পুনরায় সৃষ্টি করা মুশকিল প্রথমবার আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহর জন্য সহজ হলো আর দ্বিতীয়বার সৃষ্টি করা মুশকিল অসম্ভব মনে করছো যে আর উঠবো না মাটি থেকে আল্লাহ পাক বলছেন বালা হ্যাঁ অবশ্যই যেই পাক আসমান জমিন সৃষ্টি করতে সক্ষম তিনি তোমাদেরকে সৃষ্টি করবেন এটা তার জন্য অতি সহজ কোন হয়ে যাও ব্যাস হয়ে যাবে ওহ আল খাল্লাকুল আলীম তিনি মহাশ্রষ্টা এবং জানেন এইরকম করেন হে হয়ে যাও হ্যাঁ তখন সেটা হয়ে পড়ে কোনদা দেখলেন হে আগুন তোমাকে সৃষ্টি করেছি জ্বালিয়ে দেওয়ার জন্য এটা হচ্ছে আসল প্রকৃতি আগুনের কিন্তু কোন ই ইব্রাহিমের ক্ষেত্রে ঠান্ডা হয়ে যাও কোন কোন থেকে কোন স্ত্রী লিঙ্গ কোন আগুন ঠান্ডা হয়ে গেল সেই পবিত্র সত্তা সেই আল্লাহ যার হাতে প্রত্যেক বস্তুর মালিকানা রয়েছে আল্লাহ পাখের হাতে রয়েছে সবকিছুর মালিক আল্লাপাল মালা কোতকুল্লি সেই এলেই হে তোর যাওন এবং তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে যে আল্লাহ এই সর্বময় ক্ষমতার অধিকারী তিনি তো পাক পবিত্র তসবি হবে তার এবাদত বন্দী হবে তার প্রশংসা হবে তার সুতরাং তোমরা একমাত্র সৃষ্টিকর্তা যিনি একমাত্র সব কিছুর মালিক তিনি একমাত্র আমাদের সমস্ত এবাদত বন্দীর হক রাখেন সুতরাং আল্লাহ ছাড়া আর কারো আমরা এবাদত করব না এখানে আমরা সুরাই এসেনা তফসির শেষ করলাম কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন আমাদের ভাই প্রশ্ন করেছেন যে নবী আর রসুলের মানে কি নবী নাবা থেকে আনীন মানে হচ্ছে সংবাদ নবী যিনি দাতা যিনি দাতা আল্লাহর পক্ষ থেকে যিনি আসমানের আল্লাহর বিধানের সংবাদ নিয়ে এসছেন তিনি নবী আর রাসুল রেশালা থেকে মানে প্রেরণ করা আর পক্ষ থেকে যিনি মেসেজ নিয়ে এসেছেন এই আরবিতে আজকাল মেসেজকে মোবাইলের মেসেজকে রেশালা বলা হচ্ছে তো যিনি আল্লাহর পক্ষ থেকে তার মেসেজ নিয়ে এসছেন বার্তা মানব জাতির জন্য যে তোমাদের জীবন বিধান হচ্ছে এই তাকে রাসুল বলা হয় রাসুল শরীয়তের পরিভাষায় নবীর চাইতে বেশি খাস প্রত্যেক রসুল নবী কিন্তু প্রত্যেক নবী রসুল না নবীদের কাছে আল্লাপাকের কিতাব আসেনি আগের কিতাব দিয়ে তারা দিনের প্রচার করেছেন পক্ষান্তরে রসুলদের কাছে আল্লাহ পাক অহিও নাজেল করেছেন কিতাবও তাদেরকে দান করেছেন রসুলদের সংখ্যা কত এ সম্পর্কে তেমন কোনো সহি হাদিস নেই যদিও কেউ কেউ সেগুলোর আস্থা খানিকটা করেছে তিনশোর কিছু বেশি তিনশোর তেরো বা আর কিছু আর এক লাখ চব্বিশ হাজার নবীর কথাগুলি সম্পর্কে কেয়ামতের দিন আরফার যেটা ময়দান সৌদি আরবে যে আরফার ময়দান সেই ময়দানকে নাকি কেয়ামতের ফাইসালার মানে জায়গা বানাবেন এটা হাদিস কোরআন থেকে কতদূর প্রমাণিত আমাদের ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে তিনি বলছেন যে আরফ আর ময়দান নাকি হাসরের মাঠ হবে এটা একেবারে ডাহা মিথ্যা কথা সামদেশ সম্পর্কে যে হাদিস আছে তার অর্থ এই নয় যে সামদেশে সারা বিশ্বের এত থেকে শুরু করে ক্যামত পর্যন্ত সব লোক চলে আসবে ভারতের লোকটি গিয়েও সামদেশে জায়গা হবে না আর চায় না এত লোক আর ক্যামত পর্যন্ত কত লোক যে আসবে পৃথিবীতে কত যে গিয়েছে দুনিয়া থেকে তাহলে এগুলি অযৌক্তিক অবাস্তব তবে প্রথম ক্যামতের পূর্ব মুহূর্তে লোকেরা সামদেশে একত্রিত হবে এই অর্থে ওই হাদিস বলা যেতে পারে আর বাকি আল্লাহ পাক বলেছে বলেছেন দালুল আর্দ ও গাইরাল আর্দ ক্যামতের দিনে এই পৃথিবী ধ্বংস করে নতুন পৃথিবী আল্লাহ নিয়ে আসবেন স্পষ্ট আয়ার আর সেই জমিনে উঁচ নিচ থাকবে না সবাই সবাইকে দেখবে এই হচ্ছে উত্তর এখান থেকে আমাদের আলোচনা শেষ করছি শু ই রে সময় এক মুদারফতলা সম্পদকে সুরক্ষিত না রাখতে পারেন বিনিয়োগ আপনার সম্পদ কে না বৃদ্ধি করতে পারেন কিন্তু আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য बार इमेल करेट पीस टी डटी मानव এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সু আলা কোরআন কে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় कुरान शेख आबदुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी आज सन्द्या साढ़े पांच ट्रचार सकाल छंग